উপলক্ষ্যে বিশেষ লেকচার সিরিজটি ভুলে যাওয়া ইবাদক গুলো পুনরুজ্জীবিত করুন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 इटिहाुत और तारावी थे बंदा विभिन्न भाव भिन्न उपायर संतुष्टि अनुसंधान कर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 আপনি বরং এসব আলোচনা থেকে নিজেকে সরিয়ে রেখে ইস্তিকফারে ব্যস্ত হয়ে যান সত্তর থেকে একশো বার ইস্তাকুন যেভাবে অথবা অন্য যেকোনো ভাবে ইস্তিকফার করুন আর এটাই হবে আপনার জীবনে নতুন এক ইবাদতের সূচনা যে কোনো সময়ই ইস্তিকফার করা যায় কিন্তু এই সময়টার ব্যাপারে আল্লাহ কোরআনে বিশেষভাবে উৎসাহিত করেছেন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 আপনার যদি আর্থিক সমস্যা থাকে যদি নিঃসন্তান দম্পতি হয়ে থাকেন সব কিছুর ঔষধ কোরআনে স্পষ্ট আয়ার দ্বারা তা প্রমাণিত আর এটা করার সেরা সময় হলের আগে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 আপনি শক্তি চান সমাজে একটি ভালো পজিশন বা চাকরিতে পদোন্নতি চান ইউনিভার্সিটিতে গিয়ে বার ব্যর্থ হচ্ছেন আল্লাহর আর কসম স্তিক করুন আর ফলাফল দেখুন আল্লাহ বলেন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 आरोप प्रदान शक्ति के देवेंी पदोन्नति एडमिशन जीवन के उपभोग करते चान देख আর তোমরা নিজেদের পালন কর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবনোপরণ দান করবেন আয়াতের ইমাবিবিন কাসির বলেন এটি হল দুনিয়ার জীবনে আয়াতের পরের অংশে আল্লাহ বলেছেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন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 হে আমার রব আপনি এসব বৃথা সৃষ্টি করেননি আপনি পবিত্রতম আমাদেরকে হতে রক্ষা করুন। সুরা ইমরান আয়াত একশো তারা যখন চিন্তা ভাবনা করে তখন তাওহিদ নিয়ে সঠিক উপসংহারে আসে এটি তাদের মনে তাওহিদ প্রতিষ্ঠা করে আরে অন্য অনেক আয়াত আছে যা চিন্তা ভাবনা করতে উৎসাহিত করে এমন শত শত আয়ত আছে আল্লাহ বলছেন জালফি হইনি আর তিনিকে বিস্তৃত করেছেন এবং তাতে সূর্য মালা ও নদ নদী স্থাপন করেছেন আর প্রত্যেক প্রকারের ফল তিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন তিনি রাত দিনকে ঢেকে দেন নিশ্চয়ই যে কম চিন্তা ভাবনা করে তাদের জন্য এতে নির্দেশনাবলী আছে সুরা রথ আয়াত পরে রাতে আল্লাহ আরো বলছেন ওফিল অর্মজর তুমি নিয় ফগলো বাবু في, فِي ذَلِكَ হিখালি কৌমি আ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 আখিরাতে আমি আপনার সাথে কোথায় দেখা করব যাতে আপনার সাথে সাফাদ পেতে পারি রসুল্লাহ বললেন তুমি আমাকে পুলসিরাতের ধারে দেখবে তিনি বললেন যদি সেখানে না পাই তিনি সাল্লু জবাব দিলেন তাহলে মিজানের কাছে তিনি বললেন সেখানেও যদি না পাই তিনি সাল্লু আলাইহ্লাম বললেন তাহলে হাউজে কাউসারের ধারে আপনার কি মনে হয় আখিরাতের ব্যাপারে দীর্ঘ সময় যাবৎ গভীর চিন্তা ভাবনা না করলে এমন প্রশ্ন কেউ করতে পারে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 সর্বজ্ঞ সর্বশক্তিমানের করেছিল। তৃতীয় দুনিয়াবীর সব বিষয় থেকে নিজেকে পৃথক করে আল্লাহর দিকে নিয়ে যাওয়া এ সকল ইবাদতের প্রতিটি কথা কোরআনে আছে আল্লাহ বলছেন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 আল্লাহ চেন আমাকে এবং আপনাকে এই স্তরে উন্নীত হওয়ার তো অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম